রহিম রহমান আল্লাহ আল্লাহ যখন নাসরান পক্ষ থেকে সাহায্য ও বিজয় আসবে তখন মানুষদের তুমি দেখবে তারা দলে দলে আল্লাহর দিনে দাখিল হচ্ছে অতঃপর তুমি তোমার মালিকের প্রশংসা করো এবং তার কাছেই গোনাখাতার জন্য ক্ষমা প্রার্থনা করো অবশ্যই তিনি তবা কবুল করেন তিনি পরম ক্ষমাশীল